ব্যাটের ভেতর আচমকা লাথি সহ্য করেছেন তীব্র প্রসব ব্যথায় মা কুকড়ে গেছেন তারপর যেই সন্তানের মুখ দেখলেন অমনি সব কষ্ট দুঃখ ভুলে গেলেন আল্লাহর অসীম দয়া আমাদের মায়ের দেহেই আমাদের খাবারের ব্যবস্থা করলেন আমরা তার বুকের দুধ পান করতে থাকলাম গর্ভে ধারণ করার কষ্ট পার করার পর আরো কষ্ট অপেক্ষা করতে লাগল মায়ের জন্য বাচ্চার কান্নার জন্য সারা রাত দুচোখের পাতা এক করতে পারেন না মা নির্ঘুম রাত পার হয় তবুও সন্তানের মুখের হাসির কাছে সব কষ্ট বিরক্তি হার মানে এভাবে ধীরে ধীরে আদরে সোহাগে তিনি আমাদের বড় করতে লাগলেন বাবা মাথার খাম পায়ে ফেলে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের একটু ভালো থাকার জন্য কত কষ্টই না করেন ঈদে নিজের নতুন জামা না থাকলেও আমাদের যেন থাকে সেজন্য চেষ্টার কোন ত্রুটি করেন না বাজার থেকে আসার সময় বাবার হাত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 ঠিক যেভাবে আমাদের টয়লেট পরিষ্কার করেছেন নিজ হাতে সাফ করেছেন একটি বারের জন্য বিরক্ত হননি ঠিক সেভাবেই তাদের ক্ষেত মতে নিজেদের ধন্য করার কথা ছিল কিন্তু না আজ আমরা ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি আজ বাবা মায়ের স্থান ঘরে হয় না হয় বৃদ্ধাশ্রম নামক জায়গায় যেখানে শেষ বয়সে নাতি নাতনি সন্তানের সাথে সময় পার করার কথা সেখানে বৃদ্ধাশ্রম হয় বাবা মায়ের আশ্রয় আগে আমরা টিভিতে দেখতাম আজ আমাদের সমাজে এর লাভ হয়ে যাচ্ছে পশ্চিমা সংস্কৃতির বিষাক্ত গ্রাস থেকে আমরা রেহাই পাচ্ছি না পশ্চিমাদের জীবনটাই যান্ত্রিক জটিল জীবন খাওয়দা ও ফুর্তি করো বৃদ্ধরা সমাজের বোঝা তারা সমাজকে কিছুই দিতে পারে না ফলে বৃদ্ধাশ্রম হয় তাদের একমাত্র স্থান বছরে একটি দিবসে বাবা মাকে দেখে আসার কাজটি ওরা ভালোভাবেই সারে এজন্য একটি দিবসও ওরা ঠিক করে নিয়েছে কিন্তু আমাদের সমাজে এই নোংরা অমানবিক সংস্কৃতির কেন প্রয়োজন কেনই বর্বরতা আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন হুমা ফলাহুমা উফি তনহমা হুমা কৌলঙ্কারি মা তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারোই বাদত করবে না এবং পিতা প্রতি সদ করবে তোমার জীব দশায় তাদের একজন অথবা তারা উভয়ে যদি বার্ধক্য উপনীত হয় তাহলে তাদেরকে বিরক্তি সূচক কিছু বলবে না এবং তাদেরকে করবে না তাদের সাথে সম্মান সূচক নম্র কথা বলো তিনি আরো বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করোনা। और पित मातारा सद व्यवहार करो इकने अल्लाह ताला বাবা মায়ের সাথে সদ ব্যবহারের ব্যাপারটি সিরকের পরেই এনেছেন আল্লাহর তাহিদের ঘোষণার সাথে সাথে এর পরেই বাবা মায়ের সাথে সদ্ ব্যবহারের কথা বলেছেন আল্লাহর কথাই সত্য এবং তার কথাই শেষ কথা আল্লাহ তালা বলেন বাবা আমি মানুষকে নির্দেশ তার করতে আর আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচারণের নির্দেশ দিয়েছি তার জননী তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দুবছরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই নিকট বাবা মায়ের সাথে আমাদের আচরণ কেমন হবে আল্লাহ তালা তা নির্ধারণ করে দিচ্ছেন বৃদ্ধ বয়সে তাদের স্থান কোথায় হবে আল্লাহ তাও বলে দিচ্ছেন আল্লাহ তালা তাদের প্রতি কৃতজ্ঞ হবার আদেশ করছেন বাবা মাকে বার্ধক্য বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে এটাই কি আয়াতের শিক্ষা না না বরং আমাদের কৃতজ্ঞ হতে বলা হয়েছে কৃতজ্ঞতা তাই তারা যেভাবে আমাদের প্রতিপালন করেছেন আমরাও তাদের করে যাব এসেছে বোখারিম সাল্লিমাসাল্লাম বলেছেন তোমরা ইয়াহুদিন আসারাদের পদে পদে অনুসরণ করবে এমন কি তারা যদি গুইসাপের গড়তেও ঢুকে থাকে তাহলে তোমরাও তাতে ঢুকবে ঠিকই এই পশ্চিমা কাফের গোষ্ঠীর অনুসরণ অনুকরণে আমরা বেশি গর্ববোধ করি তাদের সংস্কৃতির অনুসরণ করতে পারলে ভাবি এই বুঝি অপেক্ষা করছে আর পিতামাতার মাতার অসন্তুষ্টির উপরই আল্লাহর অসন্তুষ্টি অপেক্ষা করছে জনই সাহাবি নবী করিম সাল্ল আলহিস্লামের নিকটে বললেন আমি আপনার কাছে এসেছি হিজরত করার জন্য শপথ করতে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 তিনি বলেন্লাম আমাকে দশটি বিষয় উপদেশ দিয়ে গেছেন তা হল আল্লাহর সাথে শিল্প করবে না যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে দেয়া হয় এবং আগুনে পুড়িয়ে ছারখার করে দেয়া হয় পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে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 এটা কি আল্লাহর আয়াতের নির্দেশের চেয়েও বেশি জরুরি রাসুল্লাহ সাল্লু আলীমুসাল্লামের একটি ঘটনা হুদাই বিয়ার সন্ধির সময় কি নবী সাল্লাহু আলীমুসাল্লাম সাহাবিদের সাথে নিয়ে যাচ্ছিলেন সাথে আছে এক হাজার ঘোর সবার মক্কামদিনার মাঝে আবু নামক স্থানে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 কারণ কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয় এখনো সময় আছে আমরা সচেতন হই নিজেদের সামনে জান্নাত রেখে এদিক জান্নাত খুঁজে কোনো লাভ নেই কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাকাবেন না তাদের মধ্য থেকে একজন হলো আল্লাহ তুলিওয়া লিদাই পিতা মাতার অবাধ্য সন্তান তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তাদের মধ্য থেকে একজন হলো আল্লাহ তুলিওয়ালিদাইহ